আসসালামু عليكم ওয়া الله ওয়া الحمد আলহামদুলিল্লাহি রাব্বিল العالمين ওয়া আল আক্বাবাতুল মুত্তাকিন ওয়া লা على ইল্লা و بعد ওয়া বা'দ সম্মানিত দর্শকবৃন্দ দুরে কাছে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর সম্বাষণ জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাহাব তহাভি রাহিমাহুল্লাহ রচিত বায়ান আল তাকাদ আহলুস সুন্নাহ আল জামা আহলুস সুন্নাহ আল জামাতের আকীদা বা ইমাম তহাভি রাহিমাহুল্লাহর আকীদা নামক একটা ঐগতির একটা আমরা বলেছিলাম যে আখড়াতের উপর ইমানের বিষয়টি শুরু হয় মানুষের মৃত্যুর পর থেকে মান মা তাহ কেউ যদি মারা যায় তার হয়ে যায়। এটাই কথা এবং আলোচনা করেছিলাম যে মৃত্যুর পরে জীবন সম্পর্কে মৃত্যুর পরে কি কীভাবে কবরে এবং সেখানে সোয়াল জবাব সম্পর্কে আলোচনা করে সেখানে শান্তি শান্তি এবং সেখানে কষ্ট দুটি নিয়ে আমরা আলোচনা করেছি বিস্তারিত আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি আমাদের ইমাম একটি কথা বলেছেন এখানে বলেছেনিয়া সদকাত ইমান ফায়াতুল জীবিতরা দোয়া করলে এবং সৎকা করলে সেটা মৃতদের কাজে লাগে এটা একটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যেখানে আমাদের ইমাম সহি আকিদিয়া তুলে ধরতে সচেষ্ট হয়েছেন আরেকটি কথা তিনি বলেছেন এর সাথে ওল্লাহ তালী ইস্তাজিব দাওয়াত ওইদুল হাজাত আর দোয়া কবুল করেন আল্লাহতালা এবং তিনি মানুষের প্রয়োজন পূরণ করেন তো এই দুইটি জিনিস দুইটি পংক্তি দুইটি ফেরা নিয়ে আমরা আলোচনা করব ইশা এখানে একটি গুরুত্বপূর্ণ মাসা তুলে ধরেছেন সেটা হচ্ছে যে একটা মানুষ যখন মারা যায় তখন তার কি কি জিনিস কাজে লাগে কি কি জিনিস তার কাজে লাগে এক নম্বর হচ্ছে একটা মানুষ মারা গেলে মূলত জীবিত তার কি কি জিনিস কাজে লাগে সেটা তালা বলে দিয়েছেন ও আল্লাহ প্রথমত মানুষ মারা গেলে সে যা রেখে যাচ্ছে সেটা তার কাজে লাগবে অর্থাৎ মানুষ যদি কোন ভালো কাজ করে যায় সেটা যদি অবস্থান অনেকদিন পর্যন্ত সেটা থাকে সেটার স্বভাব তার পৌঁছতে থাকবে রসুল্লা সাল্লাম বলে দিয়েছেন মারা যায় তার আমল শেষ হয়ে যায় তিনটা কাজ তার বাগি থেকে একটা ছোদ এক সন্তান যদি তার জন্য দোয়া করে এবং আইলমন ইউ এমন আইল আলম অর্জিত এমন আইলম যদি কেউ করে এমন আইলম যদি প্রসার করে সেটারও সবাব তার কবরে পৌঁছে থাকবে আর তিন নম্বর হচ্ছে सदातन जारी जारीछ जम जत दिन त्यो सत् बोझा गया एक मानुष कबरे जा रे किसु कि जिन अवशिष्ट थे हम दुनिया कार्य कारण तैरीय से गुरु कारण थे के से गुरुआब से पोचते ही विशेषको मानसान जो आलेम बनाए दीनदार बनाय नामजी बनाए सलाइारी बनाय सोम पालनकारी बनाय शरियतर पाबंदी मध्य आरकम हमारे प्रत्येक पिटार मध्युक्त है जेहतर कारण এমন কারণ নিজে যে সমস্ত আমলের কারণ হয়ে গেছে সমস্ত আমলের সব তার কবরে পৌঁছতে থাকবে যেমন উল্টাটাও শুদ্ধ যে সমস্ত খারাপ আমল করে গেছে খারাপ আমলের পথ রচনা করে গেছে কবরে বসে বসে খারাপ আমলের সেই ভিতর সেই সেই জিনিসও সে পেতে থাকবে সেই শাস্তিও সে পেতে থাকবে এই জন্য ইমানদার রচিত ভালো কাজগুলি করা যাতে করে দুনিয়াতে এমন কোন ভালো কাজের ভিত রচনা করা যার অবস্থা যে কবরে বসে সেটা থেকে সে কবরে থেকে সে সেটার भलो सजा मृत्यू बोझा गया भलो है भलो स्व मृत्यू पर हालाजा माता एबन आदम कतु अमू जख बनी आदम मारा जाएल काट अपन हो जाए कमल विच्छिन्न एक हम सन्तान जो दआ कर আরেকটি হচ্ছে যদি সরকার জারিয়া করে দেয় আরেকটা হচ্ছে কারণে একটি কারণ তৈরি করে গেছে এই জন্য সেটা সব পৌঁছে এবং দ্বিতীয় যে জিনিসটি যে সবাই একমত যে দ্বিতীয় যেটা কভারে পৌঁছবে সেটা হচ্ছে ইমানদারদের দোয়া মুসলিমদের দোয়া এবং তাদের ক্ষমা विशेषकर हादीदा प्रमाणित हो आल्ला कुरिमी शिक्षा दिए दिए जानी जा उमिम बिहिम जरा तेज़ अर्थात तरह के देखे नहीं मारा गेस एम लोक देते আল্লাহ তালা বলে দিচ্ছেন তারা বলে অর্থাৎ যেন আমরা বলি যেমন সম্পর্কে ইমামদের সম্পর্কে আমরা দোয়া করে কি বলি রব্বান এবং আমাদের পূর্বে যে সমস্ত ভাইরা ইমান নিয়ে চলে গেছে ভাইদেরকে সে ভাইগীর ক্ষমা করে দিন ওলাফি উকুলা গিলা রব্বানা ইনাক রাহিম আল্লাহ আমাদের অন্তরে তাদের জন্য কোনো দেশ হিংসা বিদ্বেষ রাখবেন না নিশ্চয় আপনি ক্ষমাশীল দয়াদ্র আল্লাহ এখানে আমাদেরকে তাদের জন্য দোয়া করতে বলেছে এই জন্য দ্বিতীয় যে কেউ এবার দোয়া করে তারাও তারা গেছে তার জন্য পৌঁছবে অনুরূপ ভাবে রসুল্লাহ থেকে দোয়া ছাড়াও ইস্তফারের কথা আসছে রসুল্লাহামস্লাম বলেছেন ইস্তাকাল আনুসঅালবিদ তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো তাকে আল্লাহ তারা দৃঢ়পদ রাখার পরে তার জন্য প্রার্থনা করো এবং সে কারণ তাকে এখন প্রশ্ন করা হচ্ছে তবে সোল্লা সাল্লা ক্ষমা প্রার্থনা কথা বলেছেন মরা মানুষের জন্য যদি জীবিতরা ক্ষমা প্রার্থনা করে সেটাও তার কাজে লাগবে এটাও আমাদের কাছে সুস্পষ্ট হয়েছে হাদিস দ্বারা আমরা দেখতে পাই যে সাল্লাম জানাজা সালাত আদায় করেছেন এবং আমরা জানা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন যদি দোয়া কাজে না লাগে জানাজা সালাতের কোন প্রয়োজন ছিল না মুসলিমের সবাই একমত এই দুইটি জিনিসের যারা বিশুদ্ধ আকিরা ধারক বাহক যারা তার সবাই একমত যে দুইটি জিনিস অবশ্যই কাজে লাগবে একটি হচ্ছে কেউ যদি তার জীব দশায় কোন ভালো কাজের কার্য কাজের ভিত রচনা করে যায় যতদিন সে ভালো কাজ থাকবে ততদিন তার জন্য সেটা সেটা স্বভাবের কারণ হবে এবং সেটা তার কবরে পৌঁছে থাকবে সেটা তিন সন্তান এক সন্তান হতে পারে অথবা সদকার জারিও হতে পারে অথবা আয়ালমো হতে পারে আর দ্বিতীয় হচ্ছে যে অন্যরা যদি তার জন্য দোয়া করে এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করে সেটা সোহাব সোহাব সে কবরে পেতে থাকবে এর বাইরে কিছু জিনিস আছে যেগুলোর ব্যাপারে হাদিসে আসছে যে এর বাইরে তৃতীয় যে জিনিসটি এখানে কোনো কোনো মতভেদ রয়েছে সেটা আমরা আলোচনা করব যে অ্যাবাদ বা নিয়া এবং অবাধতে মালিয়া দুইটি কি মৃত ব্যক্তি কাজে লাগে কি না নাকি এগুলির স্বভাব তাদেরকে তাদের পৌঁছে সেটা আলোচ্য বিষয় হাসান আফানীপার তুলে তার মত হচ্ছে এটা যে এগুলোর সওয়াব পৌঁছে কিন্তু কাজ পৌঁছে না অর্থাৎ কেউ যদি কোন কারো পক্ষে শম পালন করে কারো পক্ষে হজ করে অথবা কারো জন্য সে কোনো কিছু করে যেমন কারো জন্য সে কোরবানি করলো এই জাতীয় কাজগুলোর সব কি পৌঁছে নাকি আমল টাইপ পৌঁছে এ নিয়ে দুইটি মত আছে আবার কেউ কেউ পুরোপুরি অস্বীকার করেছেন দুইটি মত তার মধ্যে অধিকাংশ আলেমদের মত হচ্ছে যে আসলে সব হয় এবং সেটা পরিপূর্ণভাবে সবাব আমলটাও ওই ব্যক্তির হবে যদি সে দিয়ে দেয় যদি সে দিয়ে দেয় এর পক্ষে অনেক দলের রয়েছে যে এবাদাত মালিয়া এবং বাদানী এর মধ্যে পার্থক্য করার প্রয়োজন নেই এবং রসুল্লাহ সাল্লাম প্রত্যেক বিষয়ে এই এবাদাত সবখানেই তিনি দিতে বলেছেন সৎকা করতে বলেছেন সত্যি যেহেতু বলেছেন এর অর্থ হচ্ছে কেউ যদি অন্য জন জারিয়ে করে সেটাও তার পৌঁছবে এবং যেহেতু বলেছেন আমলে সালে ভালো আমল করলে সেটা কাজে লাগবে সেজন্য যে কোনো ভালো আমল করে কেউ অন্যকে সেটা দিতে পারবে এটা হচ্ছে একটি মত ইমাম আবহানী রহমতুল্লাহ আল আহমদ জমুর মতে যে যে কোনো মানুষ যদি শোম রোজা রাখে শ্রম পালন করে সওয়াদ আদায় করে এবং কড়াত তেলাওয়াত করে জিকির করে বলে যে এর স্বভাব আমি অমুককে দিলাম চলো সেটা সেটা তারা বলে সেটা সম্ভব যদিও ইমাম সাফে এবং মালিক বলেন সেটা পৌঁছবে না তাদের সেটা শুধু মনে করিয়া পৌঁছবে না এবারাত মালিয়া পৌঁছতে পারে এবার মালিয়া ব্যাপারে তারা মত দিয়েছেন এখানে আমাদের কাছে দলিল হিসেবে আমরা দেখতে পাই যে মূলত দলিল হিসেবে এটা শক্তিশালী যে এবাদাত বাদানিয়া এবং মালিয়া উভয় যদি সত্যিকার অর্থে কোন রকমের সেখানে কোনো হিলাবাজি বা কোন রকমের কোন লেনদেন বা ইত্যাদি না হয় যদি মন থেকে কেউ দোয়া করে এবং কোন মন থেকে কেউ দান করে মন থেকে কেউ কারোর জন্য আমল করে দেয় সেটা তার কাজে লাগবে বলে আমাদের কাছে সুস্পষ্ট হাদিস দেওয়ার আমরা প্রমাণ পাই যেমন হাদিসে এসেছে খারিফ মুসলিম হাদিসে আশরাদ এক লোক এসে বল্লা আমার মা হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেছেন এবং তিনি কোন অসিহত করে যান নাই আমার মনে হয় যদি তিনি কথা বলতেন তাহলে করতেন আমি কি যদি সৎকা করি আমার এই মায়ের কি কোনো সব হবে কিনা তখন তো সাল্লা সাল্লাম বলেন হ্যাঁ অবশ্যই সৎকা হবে বুখারিতে হাদিসটি এসেছে এর পক্ষে এর দ্বারা যে সৎকার করলে তার কেউ সৎকার করলে অপরে সেটা অপরকে সেটা সব দিতে পারবে যে হাদিসে আসছে অনুরূপভাবে আমরা অন্য হাদিস দেখতে পাই যে সৌময় হাদিসও আশা বলেন্লাহ সালাম বলেছেন মান মা তাহামি ইহু কেউ যদি মারা যায় এবং কারো যদি কোন সেখানে ওয়াজিব সৌম থাকে অর্থাৎ মান্যাতের সম থাকে তো ওয়ালি সেটাকে পূরণ করতে হবে সে তাহলে বোঝা গেল যে মৃত্যুর পরে অন্য অন্যের অন্যের আমলি আমল বাদিয়া অর্থাৎ তার শারীরিক কোন জুহনার গোত্রের এক মহিলা এসে বলেন রসলাল আমার মা মানত করেছেন হজ করার তিনি তো হজ করতে পারেননি মারা গেলেন আমি কি তার পক্ষ হজ করবো কিনা তখন রসোল্লা সাল্লাম তাকে বলেছিলেন আহ আনহা তুমি তার থেকে হজ হজ করো তোমার মায়ের যদি কোনো ঋণ থাকতো তুমি পূরণ করতে কিনা তো আল্লাহ আল্লাহর ঋণ তো পূরণ করার বেশি উপযুক্ত তুমি তুমি হজ করো তাহলে বোঝা গেল যে হজও কাজে আসবে এই দলিলগুলো সবগুলো থেকে বোঝা যাচ্ছে যে কোনো আমল কেউ যদি করে এবং অন্যের জন্য প্রদান করে তাহলে সেটা তার কাজে আসবে সেটা হতে পারে দোয়া সেটা হতে পারে হতে পারে এর উপরে কেয়াজ করে কোরবানিও করা যেতে পারে এটা হচ্ছে বিশুদ্ধ মত এর বাহিরে কিছু কিছু মানুষ আছে যারা মনে করে যে কোনোভাবেই মৃত্যুর পরে কারোর জন্য কিছু কোনো কাজে আসবে না তারা দলে দিয়ে থাকে এটা দিয়ে যে আল্লাহ তালা বলেছেন ও আল্লা সাহ যে মানুষ যা করেনি সেটা তার কেন কাজে আসবে তাদের এই দল আসলে বিশুদ্ধ নয় কারণ তারা হ্যাঁ সে মালিক নয় কিন্তু কেউ দিতে পারে মালিক সে মালিক নয় অন্য জিনিস সে মালিক নয় ঠিক আছে সেটা দিতে পারে আর দ্বিতীয় হচ্ছে যে মালিক হওয়া ছাড়াও সেহেতু সে এই তাকে ভালোবাসে দুনিয়া তার সাথে ভালো ব্যবহার করেছে এই জন্য সে কিন্তু তার সাইর অন্তর্ভুক্ত এই লোকগুলো যারা তার জন্য গুছিয়ে দিচ্ছে তার একটা কর্মকাণ্ড অন্তর্ভুক্ত যেমন আমরা ইমাম নীকে ভালোবাসি ইমামু ভাইনি কে ভালোবাসি কেন ভালো তারা ভালো কাজ করেছে এটা তার সাইয়ের অংশ তার কর্মকাণ্ডের অংশ এই তার জন্য আমরা যে দোয়া করি রাহেমহল্লা বলি সেটা তার কাজে আসবে এটা হচ্ছে বিশুদ্ধ মত আমরা মতাদের মতো বলব না যে কোন কাজ করলে এদের কোনো উপকার হয় না এটা ঠিক নয় বরং আমরা কোরআন হাদিজ থেকে দেখতে পাই যে সব এগুলি কাজে আসবে রসুল্লা নিজে কবর কবরস্থানে যেতেন তাদের জন্য দোয়া করতেন এবং সেখানে সালাম সালাম দিতেন এগুলি আমাদের হাদিস দ্বারা আমরা বিভিন্ন হাদিস দ্বারা আমরা পাই এর অর্থ হচ্ছে মৃতের পরে মৃত্যুর পরে এগুলি বিশুদ্ধ মতে এগুলি ইমানদারের কাজে লাগে যদি সে যদি যিনি যিনি আমলগুলি করেছেন এখলার সাথে কাজগুলি করেন কোন রকমের বিনিময় না বিনিময় না আছে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে মৃত ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মৃত ব্যক্তিকে কিছু দান করেন আমল করে সে তার কাজে লাগবে এখানে কয়েকটি প্রশ্ন আমরা প্রশ্ন উদ্বেগ করতে পারি সেটা হচ্ছে আমাদের সমাজে বেশ কিছু জিনিস আছে যেগুলো দ্বারা দেখা যায় যেগুলো দ্বারা দেখা যায় যে মানুষ বিভিন্ন রকম আমল করছে সেগুলো কি বিভিন্ন বেদার চালু হয়ে গেছে সেগুলো কি আসলে শুদ্ধ কিনা না সে বিষয়গুলো আলোচনা করা দরকার তার আগে আলোচনা করা দরকার যে আসলে দেখা যাচ্ছে রসুল্লাহম নিজেও কিন্তু তার উন্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন অর্থ হচ্ছে একজনের দ্বারা আরেকজনের কাজগুলো কোরবানি করলে সেটাও আদায় হবে মালিয়া বাটাই যেমন হজের ব্যাপার হজের মালিয়া বাদানিয়া দুটাই আছে আর এখানে হজে এবাদ বা দানিয়া আছে কোরবানিটা সেটাও হয় সুতরাং একজন মানুষের মালিয়া এবং তার লিসা যে দোয়াতে এগুলো সবই কিন্তু এর জন্য যদি এখলার সাথে করা হয় তাহলে সেটা কাজে লাগবে এখন প্রশ্ন আসছে যে বেশ কিছু সমস্যাযুক্ত জিনিস আছে যেমন এর মধ্যে একটি হচ্ছে যে কেউ যদি কোন এগুলির জন্য আম কেউ যদি এগুলির জন্য লোক নিয়োগ করে অর্থাৎ দেখা গেলো যে কিছু মানুষকে নিয়ে আসা হয়েছে তারা কোরআন শিফ পরে বক্সে দিল বা জাতীয় কাজগুলি করে সেটা কি জায়জ হবে কিনা। আসলে এটা বড় আশ্চর্য জিনিস এটা কখনো সর্বসাধারণ কেউ করেননি এটা করা মধ্যে নতুন এটা করলে গুণ হবে এ সব কখনো মিত্র কাছে পৌঁছবে না কারণ তার নিয়ত খারাপ ছিল টাকার যা করেছেন সেটা কখনো পৌঁছবে না এবং আফগানী রহমত এই জাতীয় জিনিসগুলো টাকার স্থির জায়েজে নেই এমনিতেই যে কোনো ভালো কাজের বিনিময়ের জন্য লোক ভাড়া করা যায়জ নেই আর এটা তো একটা নফল কাজ এটা তো মোটেই জায়েজ হওয়ার কথা না আমি জায়েজ হবে না এই জন্য টাকা দিয়ে কাউকে নিয়ে আসা হলে সেটা সব পোচবে না সেটা সবাব পৌঁছবে না তিনি বলেছেন যে কেউ যদি কোন মৃত্যুর সময় ওসিয়ত করে মৃত্যুর সময় যে আমি মারার পরে কিছু সম্পদ রেখে যাচ্ছি এগুলি দিয়ে আমার কাছে কোরআন তেলাওয়াত করা হবে তাহলে ইমাম মৌসলি বলেন যে যে ভাড়া করে লোক আনার মতো অবস্থা এবং এই ভাড়া করা যিনি শরীর গ্রহণযোগ্য নয় ইনতা ইমাম ইমাম জাহিদ ই তার কানিয়াতে বলেছেন যদি তার কবরের কাছে কাউকে নিয়োগ করা হয় ওয়াকফ থেকে কোনো কিছু ওয়াকফ করা হয় তাহলে সে পুরো তার ইনটা নির্ধারণ করাটাই বাতিল হবে অর্থাৎ সেটা গ্রহণযোগ্য হবে না তাহলে বোঝা গেল যে আমাদের দেশে প্রচলন আছে যে কাউকে ডেকে এনে আলমদেরকে দিয়ে কোরআন তিলাওয়াত করানো এবং পয়সা দেওয়া সেটা পুরোটাই না যায় এবং সেটা পৌঁছবে না এবং সেটা বাতিল কাজ সেটা গ্রহণ করা যাবে না এবং সেটা একটি বেদায়াত সাথে সাথে হারাম কাজ বলে বিবেচিত হবে কিছু কিছু সময় দেখা যায় দ্বিতীয় আরেকটি জিনিসটা হচ্ছে কোরআন তিলাওয়াত এবং সব মৃত্যুদেরকে কোনো উজিরত নাই বিনা কারণে দেওয়া যাবে কিনা বিনা যাবে কিনা বিশুদ্ধ মতে যে এই জাতীয় সব বিনা কারণ হয়ে থাকে অর্থাৎ কোন রকমের টাকা পয়সা লেনদেন নয় বরং কেউ চাচ্ছে যে ভালো কাজ করবে তাহলে বিশুদ্ধ মতে তাদের এই কর্মকাণ্ড স্বয়াব হয় কোরআন তেলাওয়াত করে যদি জন্য দোয়া করা হয় সেটা তার কাজে লাগবে এবং কোরআন তেলাওয়াত করে যদি কোনো সোয়াব দেওয়া হয় কোনো কোন ইমামের নিকট সোয়াবও যাবে এটা গ্রহণযোগ্য মত আবার কোন কোনো ইমামের নিকট শুধু কোরআন তেলাওয়াত করলে সেটা কারণ হবে তার কোরআন তেলাওয়াতের কারণে তার উপকার তেলাওয়াত বা ইত্যাদি করে অথবা সৎকার করে অনেকে দেখা যায় নবী রসুল্লাহ আসলাম কবরে হাদিয়া পৌঁছে দেয় সেটা জাহেজ কিনা সোল্লাহ আসলামের কবরে হাদিয়া পৌঁছানো অনেকেই দেখা যায় বিশেষ করে পরবর্তীদের মধ্যে এটা তাদের মধ্যে প্রবণতা খুব লক্ষ্য করা যায় মূলত এইটা জায়েজ নেই কারণ সলবে সালহীন থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায় না এটা রসুল্লাহ আসলামের সাহাবিরা কখনো করেছেন দেখা যায়নি তারা আমল করে বলেন যে আমার এই আমল সব রসুল্লোর কবরে পৌঁছায় দাও ইত্যাদি এই জাতীয় কথাগুলি সাহাব আকরাম কখনও বলেছেন কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না কোনো বর্ণনা তাদের আসে নাই এর অর্থ হচ্ছে এমনিতেই রসুল্লাহাম আমরা যত আমল করি না কেন কেয়ামত পর্যন্ত যত ইমানদার মুসলিম মুভমেন্ট আমল করবে তার সমস্ত সব রসুল্লাহ আসসালামের কবরে পৌঁছবে কিন্তু এটা করে আলাদাভাবে তার কবরে জিনিসগুলো বিশুদ্ধ কিছু নয়। আর হচ্ছে কবরের কাছে কোরআন তেলোয়াতে একটি মাসালা আমাদের জানা দরকার অনেক সময় দেখা যায় মানুষ কবরের কাছে কোলাম কোরআন তেলোয়াতের জন্য বসিয়ে দেয়া হয় এটাও জায়জ নাই কারণ মূলত এটা তারা কবরবাসী শুনতে পায় বলে কোনো দলিল নেই এই জন্য করবে শুনতে পায় না কিন্তু দ্বিতীয় যে জিনিসটি প্রথমত হচ্ছে যে করবে শুনতে পায় তৃতীয় হচ্ছে এদের উপকার হবে এমন কথাও কোনো হাদিসে আসেনি না হলে রসোল্লা সাল্লা সাহাবিগণের সবাই আগে সেটা করতেন এই কবরের কাছে কোরআন তেলাওয়াত এটা অপসন্দনীয় কাজ মুখর তাহরিমি এটা আবু হানিফা মালিক আহমেদ সবাই এভাবে একমত হয়েছেন যে এটা করার কোনো সুযোগ নেই এটা করার কোন সুযোগ নেই কবরের কাছে কোরআন তেলাওয়াতের কোনো সুযোগ নেই সেটা যেন না করা হয় আরেকটি জিনিস হচ্ছে খুব দেখা যায় যে কবরের কাছে অনেক সময় দেখা যায় যে কবরের কাছে মানুষ কবরের কাছে করে মৃত ব্যক্তির কাছে বসে বসে কোরআন তেলাবাত করা হচ্ছে অথচ মৃত ব্যক্তি গোসল দেয়া হয়নি মৃত ব্যক্তি মৃত্যুর পরে কবর তেলা কোরআন তেলাবাতের কি কাজ আছে মৃত্যুর পরে কবর কেন কোরআন কেন তেলাবাত করতে হবে দুনিয়ায় যখন সে জীবিত ছিল তখন সে আল্লাতাল কোরআন আল্লাহ তালার বাণীকে কখনো সে পড়েনি আল্লাহ তালার বাণীকে সে কখনো উচ্চারণ করেনি আল্লাহ তালার বাণীর নির্দেশিত পথে সে কখনো চলেনি মৃত্যু ফলে দেখা যাচ্ছে যে কোরআন তেলাওয়াত নিয়ে বসে গেছে এগুলো সবই কিন্তু পথ ভ্রষ্টতা যারা এই কোরআন তেলাওয়াত করছে তারা ভুল করছে এবং তাদের উচিত হবে মৃত মানুষকে যত তাড়াতাড়ি সম্ভব কবরে দিয়ে দেয়া রসুল্লাহ সাল্লা মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি কবরে দিতে বলেছেন এবং বলেছেন এটাও বলেছেন যদি ভালো মানুষ হয় ভালো কাজের দিকে নিয়ে দিচ্ছ আর যদি কোন খারাপ লোক হয় লোকটি তো কাঁধ থেকে খারাপ জিনিসটা তাড়াতাড়ি মৃত ব্যক্তির কাছে বসে বসে কোরআন তেলের যে সিস্টেম চালু হয়েছে সেটা যায়জ নেই অথবা খতমে তাহলে ইত্যাদি করা নেই এগুলি কোন হোকার তার কাছে পৌঁছবে না অনুরূপ দেখা যায় অনেক সময় মৃত ব্যক্তির জন্য খাবারের ব্যবস্থা লোক ডেকে সেটাও বৈধ নয় কারণ এটা মানুষকে দেখানোর জন্য করা হয় আর যদি কোন না দেখানোর উপরে অর্থাৎ কোন রেয়ার উদ্দেশ্য না থাকে বরং এমনিতেই মৃত ব্যক্তির জন্য খাওয়ার খাওয়ানো হচ্ছে ধরো কাউকে গরিবদেরকে খাওয়ানো হচ্ছে অথবা টিমখানা দেওয়া হচ্ছে অথবা সুযোগ যখনই পাচ্ছে তখন তাদের জন্য কোন দান করা হচ্ছে অথবা সৎকার জারিয়ে করা হচ্ছে তাহলে সেটা জায়জে কোনো সমস্যা নেই সে খাওয়ার মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু যদি মেজবানি খাওয়ানোর মতো যে প্রস্তরণ আমাদের দেশে রয়েছে বিভিন্ন জায়গাতে সেগুলি বেদায়াত হবে সেগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সেগুলি কখনো ঠিক নয় সমান দর্শক কিন্তু আমরা আলোচনা করছিলাম যে কোন দেশ কোন কাজটি করা যাবে আর কোন কাজটি করা যাবে না মিথ ব্যক্তির জন্য এই বিষয়গুলি আমাদের জানা খুব দরকার কারণ আমাদের দেশে বিদায়গুলি প্রচলিত আছে যে হ্যাঁ কিছু কিছু জিনিস অবশ্যই মিথু ব্যক্তির জন্য করা যাবে কিন্তু কিছু কিছু জিনিস করা যাবে না এই বিষয়গুলি আমাদের জানা অত্যন্ত জরুরি আল্লাহ আমাদেরকে জানার এবং বুঝার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম আলাইকুম ওরহামুল্লাহি